রিংডোস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ কথা সিরিজের আজকের পর্বে আমাদের মূল আলোচনা হুনাইনের যুদ্ধ হিজড়ি অষ্টমবর্ষে মক্কা বিজয়ের পরে এটি সবচেয়ে বড় যুদ্ধ তবে তার আগে আমরা ছোট একটি ঘটনা আলোচনা করব আর সেটি হচ্ছে কাবিবেন জুহাই এর ইসলাম গ্রহণ এই ঘটনাটি ঘটেছিল মক্কা বিজয়ের পরে যখন মদিনায় ফিরে এলেন কা ছিল তৎকালীন আরবের বিখ্যাত কবি তাকে আরবের সে আমলের সবচেয়ে সেরা কবি বললেও ভুল হবে না মক্কা বিজয়ের সময় কুরাইশদের বেশিরভাগ কবি অবশিষ্ট হয় মারা গেছে কিংবা মুসলিম হয়ে গেছে কিন্তু কবি বিন তখনও মুসলিম হয়নি আমরা আগেই বলেছি সে যুগে কবিতা ছিল মিডিয়া প্রোপাগান্ডা আর কবিরা ছিল প্রোপাগান্ডা মেশিন রাজনীতির একটা অস্ত্র ছিল কবিতা কাবি বিন জোহাই বাবাও ছিল বিখ্যাত কবি ইসলামের আগমনের পূর্বেই তার মৃত্যু ঘটে কিন্তু ক্যাবি বিন জোহাইর আত্মপ্রকাশ করে এক ইসলাম বিদ্বেষী কবি হিসেবে তার কাব্যযুদ্ধের লক্ষ্যবস্তু ছিল ইসলাম এবং মুসলিম মক্কাবিচার পর তাই কাব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 এরপর সে মোদিনায় গেল কিন্তু কেউ তাকে চিনতে পারল না কারণ সে মক্কায় থাকলেও ক্রাইশ বংশে ছিল না সে ছিল মুদায়না গোত্রের সবাই তার নাম জানত কারণ সে বিখ্যাত কবি কিন্তু চেহারা দেখে কেউ বুঝতে পারেনি সে হচ্ছে কাবিবেন জুহায়ের মদিনাতে সে তার এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিল বলল সে যেন তার আগমনের খবর গোপন রাখে পরদিন ফজরে সলাতের পর সে মসজিদে আসল রসুল্লাহ সাল্ল আলী ওয়সলামের কাছে গেল তার হাতে রসলুল্লাহ আলী হাত রেখে বলল কাব এবেন আপনার কাছে নিরাপত্তা চায় সে তার কৃতকর্মের ব্যাপারে অনুতপ্ত এবং সে ইসলাম গ্রহণ করতে চায় আপনি কি তা কবুল করবেন জানের ভয়ে সে সরাসরি প্রথমে বলেই নি সেই হলো কাবিবেন জুহায় রসল্লা সাল্ল আলী আসলাম তার প্রশ্নের উত্তরে বললেন হ্যাঁ করব এরপর কাব নিজের পরিচয় দিয়ে বলল আমিই কাবিবেন এবেন কাবের পরিচয় জানতে পেরে একজন আনসারী সাহাবি খুব রেগে গেলেন তাকে মেরে ফেলতে চাইলেন কিন্তু নবীজি সল্ল্লাহ আলী আসলাম তাকে থামিয়ে দিয়ে বললেন তাকে ছেড়ে দাও সে তার কাজের জন্য তবা করেছে এবং ইসলাম গ্রহণ করেছে আমি কি আপনার জন্য একটা কবিতা পাঠ করতে পারি বললেন ঠিক আছে এরপর কাবিন জোহাই রাদুল্লাহ আনহু একটি কবিতা পড়ে শোনালেন যা পুরো আরবি সাহিত্যের সেরা একটি সাহিত্যকর্ম হিসেবে হয়। এই বলা মক্কা বিজয়ের বছরে ছোট ছোটখাটো কিছু অভিযান পরিচালনা করা হয় আলীকার চারপাশে ছোট ছোট গোচগুলো জয় করার জন্য অভিযান পাঠান বিজয় করার পর সেসব গোচ্রে তিনি আমির জাকাত সংগ্রহক এবং শিক্ষক পাঠিয়ে দিতেন যারা সেখানে ইসলামের শাসন নিশ্চিত করবে এবং ইসলামের দাওয়াত ও শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেবে গতপর্বে আমরা বড় বড় মূর্তিগুলো ধ্বংস করার জন্য রসুল্লাহ সাল্ল আলী অভিযান প্রেরণ করেছিলেন সেগুলো নিয়ে আলোচনা করেছি মূর্তিগুলো ধ্বংস করার জন্যও কিছু অভিযান তিনি একটি মূর্তি জুল কাফাইন ধ্বংস করার জন্য চারশো জনের নেতৃত্বে তুফাইল এবং আমার রদোকে পাঠান জুল কফিন মূর্তিকে সেখানকার লোকেরা আবার সাথে তুলনা করত রসুল্লাহ সাল আলী আসলাম জালিল এবং আবদুল্লাহ রদ আনহোকে পাঠান জুল মূর্তি ধ্বংস করার জন্য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 আল্লাহ বলেন আর তারা বলে এ কোরআন কেন দুই জনপদের মধ্যকার কোন মহান ব্যক্তির উপর নাজিল হল না সুরাফ ফুসিলাত একত্রিশ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 মক্কা বিজয় পর আল্লাহ রসুলসাল্লু আলী আসলামের পরবর্তী লক্ষ্য হচ্ছে তয়েফ ভূ রাজনৈতিক বিচারে সেটাই ছিল স্বাভাবিক কারণ তয়েফ ছিল মক্কা নিকটবর্তী সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী তাইফে এর আগে রসলাস্ল আলী ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন তখন তারা তাকে খুব বাজেভাবে প্রত্যাখ্যান করেছিল তাদের আচরণ তৎকালীন জাহিলিয়াতের মানদণ্ডেও প্রচণ্ড আপত্তিকর ছিল আরবদের মধ্যে সহজাত যে ঔদার্য আর আতিথেয়তার প্রচলন ছিল তার ছিটেফটাও তারা দেখায়নি যখন মানুষকে মিথ্যা মাহবুদের পরিত্যাগ করে এক আল্লাহর দিকে আহ্বান করা হয় তখন আত্মীয়তা সম্পর্ক ভদ্রতা সৌজন্যবোধ সজাত্ত্ববোধ গৌণ হয়ে যায় তাও হৃদ আর শিরকের দ্বন্দ্ব সব কিছুকে ছাপিয়ে মুখ্য হয়ে দাঁড়ায় এটাই চিরন্তন বাস্তবতা সুতরাং তারা সিদ্ধান্ত নিল মুসলিমরা আক্রমণ করার আগেই তারা মুসলিমদের ওপর হামলা চালাবে মালিক ইবেন আউফ আন নাসির নেতৃত্বে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 আর এরপর আত্মুলাকা থেকে আরও দুই হাজার সৈন্য যোগদান করে মক্কা বিজয়ের পর ক্ষমা এবং মুক্তিপ্রাপ্তদের আত্তুলাকা বলা হত যেসব মক্কাবাসী মক্কা বিজয়ের পর মুসলিম হয়ে যায় তারা হল আত্মা এই অভিযান চলাকালীন সময়ে মোদিনায় গভর্নর হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন আত্মাবিবেন উসাইদ রাজুল্লাহ আনহু এই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল আগের চাইতে বেশি তাই কিছু সাহাবি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে বলতে লাগলেন সৈন্য সংখ্যার কমতির জন্য আজ আমরা পরাজিত হব না আমাদের সেনা সংখ্যা আজ অনেক এই কথা সূত্র ধরে আনে আয়াত নাজিল হয়েছে যা আমরা পরবর্তীতে আলোচনা করব অন্যদিকে মালিকবেন আউ ছিল শত্রুপক্ষের কমান্ডার সে সবাইকে যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য বলল সোনো সবাই আজ পর্যন্ত মোহাম্মাদ সত্যিকারের কোনো যুদ্ধে অংশ নেয়নি এতদিন তো আনারি রোগদের সাথে লড়েছে যারা যুদ্ধের জও জানে না আর সেজন্যই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 তারপরে এমন কি ভেড়া আর ভেড়ার পরে শাড়িতে ছিল উঠে শাড়ি শত্রুপক্ষে একজন বিচক্ষণ বৃদ্ধ ছিল তার নাম দুরাই দেবেন আসিমাহ হাওয়াজিনের মাঝে সে অনেক বিখ্যাত ছিল বলা এক জীবন্ত কিংবদন্তি তার খ্যাতির কারণ বহুবিধ সে সাহসী নির্ভীক যোদ্ধা দক্ষ রণকৌশলী এবং বিচক্ষণ একজন ব্যক্তি কিন্তু বার্ধক্যের কারণে এই যুদ্ধে নেতৃত্বে দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না তাই যুদ্ধে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 শুধু অশ্বারোহীদের সাথে নিয়ে সাবিদের অর্থাৎ মুসলিমদের মোকাবেলা যুদ্ধ তোমাদের অনুকূলে যায় তাহলে পেছলের লোকেরা তোমাদের সাথে মিলিত হবে আর যদি প্রতিকূলে যায় তাহলে অন্তত তোমার পরিবার আর ধন সম্পদ বেঁচে যাবে এই উপদেশ গানেই তুলল না উল্টা পড়ল আল্লাহর কসম আমি কখনো এমন করব না তুমি বুড়ো হয়ে গেছ তোমার বুদ্ধি বিবেচনাও বুড়িয়ে গেছে হাওয়াজিনদের উদ্দেশ্যে বলছি হয় তোমরা আমার আনুগত্য করবে অথবা আমি এই তরবারির উপর ভরসা করব যারা যখন তোমরা শত্রুদের দেখবে তরবারি কোষ করে একযোগে ঝাঁপিয়ে পড়বে মালিকিবেন চাচ্ছিল না এই যুদ্ধে দুরাইদের কোন প্রকার সম্পৃক্ততা থাকুক কারণ সে এই যুদ্ধের কৃতিত্ব পুরোটাই নিজের খাড়ে নিতে যাচ্ছিল দুরাইদ মন খারাপ করে বলল না পারলাম এই যুদ্ধে সামিল হতে না পারলাম এই যুদ্ধ থেকে দূরে থাকতে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 হুকে পাঠালেন আবদুল্লাহ আবি হদ্রাত রাজ আনহু সফলভাবে শত্রু সেনার সংখ্যা এবং তাদের পরিবার ও সম্পদের উপস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসলামকে জানালেন কিন্তু অমর আব্দুল রাজহু তার কথা বিশ্বাস করতে পারলেন না তার দেয়া তথ্যকে নাকচ করে দিলেন আপনি আমার কথা বিশ্বাস না করলে অবাক হবার কিছু নেই কারণ আপনি নিজেই এক সময় সত্য দিনকে অস্বীকার করেছেন আমার চাইতে শতগুন পবিত্র সত্তা আল্লা রসুলকে অস্বীকার করেছিলেন সে কি বলেছে তখন হেসে অমর রাদুকে বললেন তুমি যে পথ ছিলে তা নিয়ে সন্দেহ নেই এরপর আল্লাহ তোমাকে সত্য পথে পরিচালিত করেছেন মুসলিম বাহিনীর অতিরিক্ত অস্ত্রের প্রয়োজন ছিল সেই প্রয়োজন মেটাতে রসুল্লাহ সাল্লু আলী আসলাম সাফওয়ান এবং অমাইয়ার সাথে কথা বলেন সাফওয়ান তখনও মুশরিক। কোরাইশ নেতা হিসেবে তার ভালোই সম্পদ ছিল অনেক অস্ত্রশস্ত্রও ছিল রসুল্লাহ সাল্লু আলী আসলাম তার কাছে বর্ষা আর ঢাল ধার হিসেবে চাইলেন সাফওয়ান রাজি হল রসুল্লাহ সাল্লু আলী ওয়াসলাম চাইলেই জোর করে অস্ত্রগুলো নিতে পারতেন কিন্তু সেটা তিনি করেননি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 তার পরিকল্পনা ছিল প্রতিটি গিরিপথ গোপন আর সংকীর্ণ স্থানে ওত থাকা আর মুসলিম বাহিনী সেই গিরিপথে এলেই তাদের উপর আচমকা আক্রমণ করা আক্রমণ পরিচালিত হবে দুটি ফ্রন্টে পাহাড়ের দুই পাশ থেকে তীর ছড়া হবে এরপর মূল সেনাবাহিনী মুসলিমদের উপর প্রচন্ড আক্রমণ হানবে মুায় ছিল না হাওয়াজিনের সৈনিকরা এভাবে লুকিয়েছে হাওয়াসদিনের বাহিনী ছিল সুশৃঙ্খল প্রথমে ছিল সাওয়ারেদের সারি তারপর পদাতিক সৈনিকদের শাড়ি তারপর মহিলাদের শাড়ি এবং তার পেছনে ছিল পশুপাল তাদের দক্ষ তীরন্দাজ ছিল তার উপর অশ্বারোহী হেওয়াজিন সেনারা মুসলিমদের উপর কঠিন হামলা চালায় মুসলিম সেনাবাহিনীর সামনের দিকে ছিল বনুস্তুলাইম গোজ সেনাদল আকস্মিক হামলা তীব্রতা ও ভয়াবহতা সামাল দিতে না পেরে তারা যুদ্ধের ময়দান থেকে পালানো শুরু করল তাদের পেছনে ছিল আত্মলাকা তারা মাত্র ইসলাম গ্রহণ করেছে তারাও যুদ্ধের ময়দান ছেড়ে পিছু হরতে লাগলো। উঠগুলো পালাতে গিয়ে একটার পর আর একটা হুমড়ে খেয়ে পড়ে এই হামলা এতটাই তীব্র আর আচমকা ছিল যে মুসলিমদের সেরা পদাতিক সৈন্য সালামা এ আল আকুয়ার আদুল্লাহ আনুহ ময়দান ছেড়ে পালাতে থাকেন মুসলিম বাহিনী পুরোপুরি বিশৃঙ্খল হয়ে পড়ল এভাবে দেখতে দেখতে প্রায় সবাই উধাও হয়ে গেল ময়দানে টিকে থাকলেন অল্প কিছু মানুষ আল্লা রসুল্ল আলী ওয়াস্লাম কিছু মহাজির এবং আনসার এবং আহলে আহলেবাইদের লোকেরা আল্লাহ বলেন لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين 18. إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا 19. وضاقت عليكم الأرض بما رحبت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 তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে মুসলিম বাহিনীর এই বিপর্যয়ে দুর্বল ইমানের মুসলিমরা যেন ইমান হারা হয়ে গেল আবু সুফিয়ান রাজেল্লা আনহু এই অবস্থা থেকে বলে উঠলেন এরা তো পালাতে পালাতে সমুদ্রের পারেন ওমাইয়ার ভাই বলে ওঠে জাদুর কেরামতি আজ শেষ মুহাম্মদের জাদু আর কাজ করছে না কথা শুনে সফওয়ান এবেন ওমাইয়া খেপে গেল থামতুই আল্লাহ তোর মুখ ভেঙে দিক আল্লাহর কসম আমি একজন ক্রাইশের কর্তৃত্ব মেনে নিতে রাজি আছি কিন্তু কোনো হাওয়াজিনের কর্তৃত্ব মানতে রাজি নই। এদিকে অবিচলভাবে ময়দানে দাঁড়িয়ে তিনি সবাইকে ডাকছেন আর বলছেন লোকেরা তোমরা কোথায় যাচ্ছ আমার দিকে আসো আমি মোহাম্মদেন আব্দুল্লাহ আল্লাহ রসুল কিন্তু কেউ তার দিকে ফিরেও ছিল না সবাই শত্রুদের আক্রমণের ধাক্কায় পরিমরে করে ছুটছে আল্লাহ রসুসাল আলী আসলাম তবুও সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলতে থাকেন আমি আল্লাহ নবী আমি মিথ্যাবাদী নই আমি আব্দুল মুতালিবের সন্তান এই সময়টাতে তার সাথে ছিলেন চাচা আব্বাস আবু সুফিয়ান ইবনাল হারিস রাদুল্লাহ আহো এবং অল্প কিছু মোহাজির ও কোরাইশ আল্লাহ আলিমাম আব্বাস রাদুল্লাহ আনহোকে বললেন আব্বাস সামরার লোকদের ডাক দাও সামরা হচ্ছে বায়াতুর রেদওয়ানে উপস্থিত সাহাবিদের দল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 মুসলিমদের অনেকেই প্রাথমক ধাক্কা সামলে ময়দানে ফিরে এল রসুল্লাহ সাল্লু আলী আসলামের চারপাশে জড় হলেন প্রায় একশো সাহাবি প্রচন্ড যুদ্ধ শুরু হল আল্লাহ রসুলসাল্লু আলি আসলাম এবার ময়দানের দিকে দৃষ্টি মেলে বললেন এবার ঠিকই জ্বলেছে যুদ্ধের অগ্নিশিখা আল্লাসুল্লাহু এক একমুঠো ধুলো তুলে মুসিদদের দিকে নিক্ষেপ করলেন বললেন মোহাম্মদের রবের শপথ তোরা ধ্বংস হ এই ধুলো শত্রুবাহিনীর প্রত্যেকের চোখে গিয়ে পড়ে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 وذالك جزاء الكافرين ثم يتوب الله من بعد ذالك على من يشاء والله غفور رحيم تار قر الله تار قوكو تكيب شانتي نازل قولن تار رسول روپور ومومن روپور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 মুসলিমরা ময়দানে ফিরে আসলে হাওয়াজিনরা আর কোনো পাল্টা আক্রমণ তো তুলে থাক কোনো প্রতিরোধই করতে পারেনি বরং তারা ময়দান ছেড়ে পালাতা শুরু করে সম্ভবত এর কারণ হল অনভিজ্ঞ মালিকবেন আওফের আর কোন বিকল্প পরিকল্পনা ছিল না একটি মাত্র কৌশলকে পুঁজি করে তাদের এই বাহিনী যুদ্ধে অংশ নেয় প্রাথমিকভাবে তাদের এই কৌশল কাজে লাগলেও যখন মুসলিমরা ঘুরে দাঁড়াল তখন তাদের কৌশলগত দুর্বলতা প্রকাশ পেয়ে যায় ফলে তারা হেরে যেতে থাকে যে অল্প কয়েকজন সাহাবি রসল সাল আলী ওয়াসালামের সাথে থেকে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আবু বকর ওমর ইবনুল খাত্তাব আলী বিন আবি তালিব আব্বাস এ আব্দুল মুতালিব তার ছেলে ফাজ আব্বাস আবু সুফেন ইবনাল হারিস রাবি আইবেন হারিস উম্মে আইমানের ছেলে আইমান এ বিন আবদুল্লা রদিয়াল আনহুম প্রমুখ পরাজিত হবার পর শত্রুদের একটি দল তয়েফ অভিমুখে চলে যায় অন্য আরেকটি দল নাখলার দিকে পলায়ন করে কিন্তু। আরেকটি দল আওতাসের পথ ধরে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসালাম আবু আমের আশ আরি রাদ্লাহ নেতৃত্বে একটি পিছুনেয়া দল আওতাসের দিকে প্রেরণ করেন উভয় দলের মধ্যে সামান্য সংঘর্ষের পর মুশরিক দল পলায়নে উদ্যত হলো। তবে এই সংঘর্ষে দলনেতা আবু আমের আশ আরি রাজিল্লাহ আনহু শহীদ হয়ে যান মুসলিম ঘোষ একটি দল নাখলার দিকে প্রত্যাবর্তনকারী মুশ্রিকদের পিছু নেন এবং দুরাইব বিন সিম্মাহকে পাকড়াও করেন যাকে রাবিয়া বিন রাফে হত্যা করেন মুসলিমরা পরাজিত মুশ্রিকদের তৃতীয় এবং সবচেয়ে বড় দলটির পিছু নিয়ে তাইফের পথে গমন করেন যুদ্ধলব্ধ সম্পদ একত্রিত করার পর স্বয়ং নসল সাল্ল আনিও তাদের সাথে যাত্রা করেন গনিমাদের মধ্যে ছিল যুদ্ধবন্দী ছয় হাজার উঠ চব্বিশ হাজার বকরি চল্লিশ হাজারেরও বেশি এবং রোপ্প চার হাজার উকিয়া অর্থাৎ এক লক্ষ ষাট হাজার দীরহাম যার পরিমাণ প্রায় ছয়শ কেজির কাছাকাছি আলী ওয়াসালাম সকল সম্পদ একত্রিত করার নির্দেশ প্রদান করেন অতঃপর সেগুলো জিরানা নামক স্থানে জমা রেখে মাসউদ এ আমর ইফারিকে তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করেন তাইফের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন এবং অবসর না হওয়া পর্যন্ত তিনি গণিমত বন্টন করেননি হোনাইনের যুদ্ধের কিছু ঘটনা নিয়ে প্রথম ঘটনা আবু কাতাদা রাদেল আনহর ঘটনা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 দ্বিতীয় ঘটনা উমস্লাইম রাজ আনহার সাহসিকতা উম সাইম রাজ আনহা ছিলেন আনসারী সাহাবি আবু তালা রাজেল স্ত্রী যুদ্ধের ময়দানে উম্মলাইমকে দেখা গেল একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন স্বামী আবুতাল তাকে জিজ্ঞেস করলেন এটা কি উম্মেস্লাইম উত্তর দিলেন কোন কাফির আমার কাজ দিয়ে গেলে আমি তার পেট চিরে নারী ভুরি বের করে ফেলব এই কথা শুনে রসল সাল আলহাসাম হেসে ফেললেন উমেসাল্লাইম এরপরে বললেন ইয়া রসল্লাহ আপনাকে ফেলে পালিয়ে যাওয়া তুলাকাদের আমি হত্যা করব আলাম তখন তাকে শান্ত করে বললেন হসবুল মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট অর্থাৎ তুমি চিন্তা করো না আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন তাদের হত্যা করার কোনো প্রয়োজন নেই হুনায়নের এই যুদ্ধের সময় উম্মে ইসলাইম ছিলেন অন্তঃসত্ত্বা তালহা তখন তার গর্ভে দুঃখজনক বিষয় হল উম্মার স্বর্ণযোগে মুসলিম নারীরা যে সাহসিকতা দেখিয়েছেন বর্তমান সময়ের মুসলিম পুরুষরাও সে ধরনের সাহস রাখে না তৃতীয় ঘটনা থেকে বর্ণিত একটি ঘটনা থেকে আমরা জানতে পারি এই যুদ্ধে রসুল্লাহ আলী ওয়াস্লামের দূর সম্পর্কের এক মুশ্রিক আত্মীয় রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসলামকে হত্যা করার চেষ্টা করে তার নাম হচ্ছে সাইবা এ ওসমান সে ছিল বনো আবদুদ্দার কোচের তার বাবা ওসমানকে মুসলিমরা ওহুদের যুদ্ধে হত্যা করে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 আল্লাহ রসুল্লাহ আলী আসালাম ঘুরে সাইবাকে দেখলেন এবং তার হৃদায়তের জন্য দোয়া করলেন আল্লাহ রসোদের দোয়া কবুল হল এবং মুহূর্তের মধ্যে সাইবার অন্তর বদলে গেল এরপর সে মুসলিমদের পক্ষে যুদ্ধ করতে লাগল বাকি জীবনও সে ভালো একজন মুসলিম হয়েই কাটায় চার নম্বর ঘটনা এক নারী হত্যার ঘটনা যুদ্ধের পর দেখা গেল একদল লোক জটলা পাকিয়ে দাঁড়িয়েছে রসলাস আলী আসলাম তাদেরকে জিজ্ঞেস করলেন কি হচ্ছে এখানে জবাব এল এই মহিলাকে হত্যা করেছেন। তখন বললেন এই মহিলা যোদ্ধাদের কেউ নয় সে তো যুদ্ধ করেনি এরপর তিনি খালিদ বিন ওয়ালেদকে নির্দেশনা দিয়ে পাঠালেন যেন নারী এবং শিশুদেরকে হত্যা করা না হয় এই নির্দেশনা ইচ্ছাকৃত হামলার ক্ষেত্রে প্রযোজ্য ঘটনা, দুরাইদ এবং আসিমার মৃত্যু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 দূরদের মতো লোকদের কাছে গোত্রের সম্মান আর গৌরবই ছিল সব গোত্রের জন্য জীবন গোত্রের জন্য মরণ তাই মৃত্যুর আগেও সে বলছিল আমার মতো লোককে মারতে পারাটা তোর জন্য এক বিশাল ব্যাপার কার তকদিরে কি আছে তা একমাত্র আল্লাহ আজ ছাড়া কেউ জানে না কাজেই মুসলিমদের উচিত নিজেদের ইমানের ব্যাপারে তুষ্ট হয়ে না পড়া আল্লাহর কাছে সব সময় দিনের ওপর অবিচল থাকার জন্য সাহায্য চাওয়া যে আবুতালিব সারা জীবন আল্লাহ রসুল্সাল্ল আলিউসলামকে সাহায্য সহযোগিতা করেছেন আগলে রেখেছেন সেই আবু তালিব কাফির হয়ে মৃত্যুবরণ করেছেন কিন্তু রসল্লাহ আলি আসলামের বিরুদ্ধে যুদ্ধ করা আবু সুফিয়ান শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে হুনাইনের যুদ্ধে হাওয়াজিন গোত্রের বিপর্যয়ের জন্য দায়ী ছিল মালিক ইবেন আউফ একাই সে অভিজ্ঞ দুরাইদের মতকে পুরোপুরি অগ্রাহ্য করে নিজের অপরিণত সিদ্ধান্তের উপর অটল ছিল কিন্তু এই মালিক ইবেন আউফ শেষ পর্যন্ত মুসলিম হয়ে যায় আর বিজ্ঞ পরামর্শদাতা দুরাই দেবেন আসিমাহ কাফির হিসেবে মৃত্যুবরণ করে আবি হুনাইনের যুদ্ধের আগের রাতের কথা রসল আলী আসলাম রাতের বেলা পাহারা দেওয়ার জন্য কাউকে খুঁজছিলেন আনাসেবেন আবি মার্সাদী হয়ে এগিয়ে আসলেন রসলসাল আলী আসলাম তাকে পাহারা দেবার জন্য জায়গা দেখিয়ে বললেন তোমার অংশ থেকে যেন কোন আক্রমণ না আসে সেটা দেখার দায়িত্ব তোমার আনাসবেন আবি মার্সাদ রাদহ তার বাহনে করে পাহাড়ের পাশ ধরে পাহাড়ের স্থানে চলে গেলেন পরদিন ভোরবেলা রসুল্লাহ আলীদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি তোমাদের সওয়ারিকে দেখেছ সাহাবিরা বললেন আনাসবেন আবি মার্সাদ এখনও ফিরেনি ফজরের সালাদ শেষ হবার পর দেখা গেল আনাস পাহাড় থেকে নেমে আসছেন রসুল্লাহ আলি ইসলাম তাকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করলেন তিনি উত্তর দিলেন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 এজন্য দেয় যে আলুের পথে এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা হল প্রত্যেক সাহাবিকে আল্লাহ আলী আলাদা ভাবে কদর করতেন ফজরে সালাতের সময় তিনি আনাস আনহুর খোঁজ নিয়েছেন ফিরে এসেছেন কিনা তা জানতে চেয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের জন্য তাকে আখিরাতে পুরস্কারের সুসংবাদ দিয়েছেন রসুল্লা সাল্ল আলামের দুধ বোন শাইমা রহার কাহিনী আর শাইমা বেদাল হারিস রাদহা ছিলেন রসল সালের দুধ মা হালিমা কন্যা আলী আসলামের দুধ বোনুস আদেবেন বকর হুনায়নের যুদ্ধে অংশ নিয়েছিল সাইমা ছিলেন সেই কোত্রের যুদ্ধের পর তিনি বন্দী হলেন তাকে বাজারে নেবার সময় তিনি বললেন তোমরা কি জানো না আমি তোমাদের সাথীর আল্লাহ রসোল্ল দুধ বোন ঠিক নিশ্চিত ছিলেন না যে সাইমা ছত্য বলছেন কিনা তাই তারা সাইমাকে আল্লাহ কাছে নিয়ে গেলেন স্বাভাবিকভাবেই আল্লাহ আলহাম নিজেও সাইমা রাদ আনহাকে চিনতে পারছিলেন না কারণ সাইমার সাথে তিনি একসাথে বড় হয়েছেন প্রায় পঞ্চাশ বছর আগে তিনি সাইমাকে তার দাবি প্রমাণ করতে বললেন সাইমা বললেন তুমি যখন ছোট ছিলে একবার আমি তোমাকে কোলে নিয়েছিলাম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 তার আলী একজন দাসী তিনজন দাস বেশ কিছু উঠ আর ভেড়া উপহার দিলেন ইসলাম হুনায়নের যুদ্ধে সবচেয়ে বড় যে শিক্ষা সেটি হচ্ছে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে সংখ্যা বা শক্তি নয় ভরসা কেবল আল্লাহর উপরই করতে হবে হুনায়নের যুদ্ধ প্রসঙ্গে আল্লাহবাই বলেন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 وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَالَّيْتُمْ مُدَبِرِينَ ثُمَّ أَنْ সিনত হুঁ আলুিহী নলজুদন্তর বলদীন কফ ওদলি খি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 আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের উপর সংকীর্ণ হয়ে গিয়েছিল অতপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে তারপর আল্লাহ তার পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন তার রসুলের উপর ও মোমিনদের উপর এবং নাজিল করলেন এমন সৈন্যবাহিনী যাদেরকে তোমরা দেখনি আর কাফিরদেরকে আজাব দিলেন আর এটা কাফিরদের কর্মফল এরপর আল্লাহ যাদেরকে ইচ্ছা তাদের তওবা কবুল করবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল বরণ দয়ালু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 পার্থিব তথ্য উপাত্তের বিচারে কোনোভাবেই এই যুদ্ধগুলোতে মুসলিমদের বিজয় হবার কোন কারণ ছিল না তবু মুসলিমরা জয়ী হয়েছে এর কারণ আল্লাহ আজ তাদেরকে সাহায্য করেছেন তিনি ইচ্ছা করেছেন যেন মুসলিমরা জয়লাভ করে পার্থিব বিচার বিশ্লেষণেই সবকিছু নয় কোন বাহিনী আপাত দৃষ্টিতে যতই শক্তিশালী হোক কেন তাদেরও দুর্বলতা আছে আল্লাহ যখন চান সময় মতো সেই দুর্বলতাকে প্রকাশ করে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 সবচে বড় দলটি পালিয়ে যায় তায়েফের দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবরোধ করেন। পরবর্তী পর্বে আমরা সেই কাহিনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনডজ মিডিয়ার উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.rainjorsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com ডবল অথবা ইউট্যুব চ্যানেল ডবল ডবল